ইসলামী আলোচনা অর্থনীতি সংক্রান্ত আলোচনায় আপনাদেরকে একটি বিষয়ে সতর্ক করব এবং ওয়াজ করার মাধ্যমে উপদেশ দানের মাধ্যমে ইসলাম বড় সহানুভূতিশীল ধর্ম মুসলিমদের আপোষে সহানুভূতি রাখতে উদ্বুদ্ধ করে ইসলাম জাকাত ফরজ করেছে এটা বাধ্যতামূলক আপনাকে আপনার অর্থের জাকাত দিতে হবে আর তা না দিলে তার শাস্তি ঘোষণা করেছে যে তার শাস্তি হবে আর তার ওপরেও আপনি জাকাত দিলেন জাকাতের উপরেও ইসলাম আপনাকে দান করতে উদ্বুদ্ধ করে আপনি নফল দান করবেন জাকাত আপনি কোনো অমুসলিমকে দিতে পারেন না কিন্তু মানবিক খাতিরে আপনি অমুসলিমের বহু জায়গাতে বলা হয়েছে ইসলামী অর্থনীতিতে দান একটা বড় জিনিস যেমন জাকাত তেমনি দান একটা বড় জিনিস সেই দানের মাধ্যমে সেই জাকাতের মাধ্যমে মুসলমানদের ফান্ড তৈরি হয় আর সেই ফান্ড থেকে বিভিন্ন অভাবের জায়গায় খরচ করা হয় ব্যয় করা হয় আর তাতে মুসলমানরা উপকৃত হয় এই সংক্রান্ত দু কথা আপনাদের সামনে রাখব। যাতে করে যদি কারো মনের বখিলি থাকে কার্পণ্য থাকে ধন থাকে কিন্তু দান করতে ইচ্ছা হয় না তাহলে তাকে বলবো এ সংসারে মানুষ আছে চার শ্রেণীর দয়ালু কাতা আত্মকেন্দ্রিক ও কৃপণ যে নিজে না খেয়ে অপরকে খাওয়ায় সে হলো দয়ালু কিছুক্ষণ আগে একটা প্রশ্ন ছিল না মেহমান এসেছে বাড়িতে যে নিজেও খায় এবং অপরকেও খাওয়ায় সে হচ্ছে দাতা যে নিজে খায় অপরকে খাওয়ায় সে হচ্ছে দাতা আর যে নিজে খায় কিন্তু অপরকে খাওয়ায় না সে হচ্ছে আত্মকেন্দ্রিক নিজেরটা বোঝে আর যে নিজেও খায় না এবং অপরকেও খাওয়ায় না সে কে সে হচ্ছে বখিল, কৃপন কুঞ্জুস নিজেও খাই না পরে দেয় না তার মুখে ছাই আর যে না থাকতে খেতে চায় তার মুখেও ছায় বখিল, কৃপন এ নিজে খায় না পরকেও খেতে দেয় না নিজে পড়ে না পরকেও পড়তে দেয় না বখিল, কৃপন বাইকুণ্ঠ কীপ্টে কুঞ্জুস যাই বলুন না কেন এরা হলো তারা যারা নিজেদের মাল ব্যয় করতে চায় না সঞ্চয় করে শুধু জমা করে যায় শেষকালে খায় কে কে খায় ওই যে পরবর্তী বকিল বাপের পুরুণি এই এইরকমই হয় পাপ সারা জীবন মেহনত করে কষ্ট করে সঞ্চয় করে গেল পাই পাই পাই পাই খরচ খরচ করলো না খেলেও না খরচও করলো না শেষকালে এমন এক ব্যাটা এলো যে এক নিমেষে উড়িয়ে দিল। ফুর্তি এরা এমন মানুষ যারা নিজেরা না খেয়ে সঞ্চয় করে এদের জন্য কথিত আছে এরা নাকি পিঁপড়ের পেট থেকেও খাওয়া গুড় টিপে করে নেয় এরা নাকি সিন্ধুকের কাছে টাকা ধার নেয় তার টাকা বাক্স থেকে বের করে না ধার নেয় তার মানে কি মেহমান চলে আসে অযাচিত মেহমান আর যদি সেই রকম জামাই হয় দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ বেড়ায় তাহলে তো বুঝতেই পারছেন তার অবস্থা কি হবে হ্যাঁ এরকমও হয় বখেল কিন্তু বাধ্য হয়ে দেখেছেন বখিল বখিল মাল খরচ করতে চায় না কিন্তু ভিন্ন কেন আল্লাহর সঙ্গে চুক্তি আল্লাহ তুমি যদি আমার ছেলেকে পরীক্ষায় পাশ করাও হলে আমি পাঁচশো টাকা তোমার রাস্তায় দেবো তার মানে না পাস করালে দেবো না রাসুল্লাহ লাভ নেই তার মাল এমনিতে বেরিয়ে যায় সেরকম মজাচিত মেহমান এসে গেছে তখন মাল খরচ করতেই হবে কিন্তু তার মনে যে অবস্থা হয় ফুলের ওপরে মই যায় তাই না অবস্থা খুবই খারাপ বখিল খুবই খারাপ জিনিস ধনু মরে কারবার কিন্তু সব থেকে বড় কথা এই যে এরা নিজেদের প্রতিপালকের রাস্তায় ব্যয় করতেও কুণ্ঠা বোধ করে এরা হজরতমারের দোহাই দিয়ে ছেঁড়া ফাটা লেবাস পরে বলে কি যে আমি হচ্ছি জাহেদ মানুষ হজরত তোমার ছিলেন কিন্তু হজরত তোমার মতো আল্লাহর পথে ব্যয় করে না চালাক মানুষ এরা অপব্যয় করা হারাম তা খুব জানে কিন্তু কার্পন্ন করা হারাম সেটা জানে না অথবা মানে না এরা মিথ্যা বলে নানা বাহানা করে ধন গোপন করে না নেই নেই। নেই নেই তো দেওয়ার দেওয়ার মতো মতো কিছু কিছু মানে গোপন করে তবু আল্লাহর আল্লাহ আদায় করতে অকুণ্ঠ হয় না কত এলো আর কত গেল এই হিসাব রেখেই এদের খাঁটি সুখ মাটি হয়ে যায় সমস্ত দুনিয়ায় বেচারি পেলো কিন্তু সুখ ভোগ করলো না এরা আমল লোক পরন্তু কার্য নিশ্চয়ই ভালো না কুঞ্জুসি মোটেই ভালো না এবার আপনাদের শোনাবো মহান যে ব্যক্তি মিথ্যায়ন করে বখেলি করে কার্পন্ন করে এবং বেপর হয়ে যায় ওয়াকবেল হোসনা আর ভালো কে মিথ্যায়ন করে করে তার জন্য যেটা কঠিন হবে তার সহজ করে দেওয়া হবে যারা বখিলি করে আল্লাহ উত্তম বরং না তার জন্য কি মন্দ খারাপ নিকৃষ্ট জিনিস ব্যয় করতে তারা কার করে সেই জিনিসকে আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ থাকবেন আল্লাহ হবেন একমাত্র ওয়ারিসমা খাবে আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অবহিত बादत करो तारिक करो ना माँ बाप व्यवहार करो व्यवहार करो व्यवहार करो व्यवहार आत्मयशी संगे सत् व्यवहार करोर सफर संगी सद व्यवहार करो तसाफिर संगे सत् व्यवहार करोर दास जा संगे सद व्यवहार करो যারা বখিলি করে কার্পন্ন করে বখলে লোককে কার্পন্ন করতে আদেশ দেয় আর সেই জিনিস গোপন করে আল্লাহ তালা যে অনুগ্রহ তাদেরকে দিয়েছেন গোপন করে প্রকাশ করলেই তো বুঝতে পারছেন দিতে হবে দান করতে হবে তাই না অনেক সময় দেখবেন আপনার বেতন কত বলতে চায় না কারণ বেশি বেতন বললেই আবার যদি হ্যাঁ পরবর্তীতে চাই লোকের মাঝে প্রচার হয় তো বেতনটাকে গোপন করে আল্লাহর ফাজল আল্লাহর অনুগ্রহ গোপন করে কতবিকে সম্পত্তি আপনার বলতে চায় না গোপন করে তাই না তবে হ্যাঁ একটা কথা আছে আল্লাহ রসুল হাসলাম বাবা অনেক সময় গোপনও করতে বলেছেন যখন আপনার কোন নিয়ামত এমন নিয়ামত আসবে যে নিয়ামত আপনি হাতে পেলেন সেই নিয়ামত যদি কোন লোক জানতে পারে সে আপনার প্রতি হিংসা করবে তাহলে তখন আপনি গোপন করুন বলেছেন কুল্লাজি প্রত্যেক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হিংসিত হয় মানুষ তার প্রতি হিংসা করে সুতরাং সেই নিয়ামতটাকে গোপন করে তোমরা সহযোগিতা নাও সে ক্ষেত্রে আলাদা কথা কিন্তু এক্ষেত্রে যে মাল আপনাকে আল্লাহ দিয়েছেন তা দান করবেন না এই ভয়ে গোপন করবেন তা কিন্তু বৈধ নায় যে কিছু মানুষ আছে যে তাদের আল্লাহর অনুগ্রহ আল্লাহর নিয়ামতকে গোপন করে কিসের ভয়ে গোপন করে দান করতে হবে এই ভয়ে তিন বাগান কথা মনে আছে আপনাদের যে তিন বাগানা রাতারাতি ভোরে ভোরে চলে যাব। যাবো আল্লাহ তার মানে তাদের উপরে যেন মিসকিন না চলে আসে গোপন করে করে চুপি চুপি কথা বলতে তারা নিজেদের কাজ শেষ হয়ে গেছে তারা করেনি তারা ইনশাল্লাহ বলেনি গিয়ে দেখছে বাগান তো বলছে আমার তো পথ ভুলে গেছি পথ ভুলে গেছো নাকি তোমার বাগানই ভুলে গেছো বাগান শেষ হয়ে গেছে তার হক আদায় করা হয়েছে সে হক হয় বিশ ভাগের ভাগ না হয় ভাগের ভাগ কিংবা যে ভাগ তোমার উপরে নির্দিষ্ট করা হয়েছে সৎকা করো দান করো তা না করে আমি করি না তো ও দান করলে তো ওর নাম হচ্ছে আমার বদনাম হচ্ছে কি দরকার আছে তখন তাকে উপদেশ দেয় বকিলি করতে কার্পন্ন করতে আদেশ করে আর আল্লাহ তালা যা দিয়েছেন যে অনুগ্রহ দিয়েছেন তা গোপন করে আল্লাহ বলছেন ও আচাধ না আমি অশিকারকারীদের জন্য বা না শুকুরকারীদের জন্য যারা অস্বীকার করে অথবা না শুকুর করে কৃতজ্ঞতা করে কৃতজ্ঞতা করে না তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি সুরানিসা সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা এক শ্রেণীর মানুষের জন্য বলে আল্লাহ দিলে দান করতাম কিন্তু যখন আল্লাহ তাদেরকে দেন তখন কি হয় ভুলে যায় ওয়াদা ভুলে যায় তখন আর আল্লাহকে দান করতে চায় না মাল যখন থাকে না তখন আকাঙ্ক্ষা করে আল্লাহকে বলে আল্লাহ যদি তুমি দাও কেমন ওই যে একটা গল্প শুনেছেন এক ব্যক্তি নাকি গোপাল ভাড় রাস্তায় যাচ্ছিল মনে মনে বলল দশ টাকা পেলে পাঁচ টাকা ভগবানের রাস্তায় দান করবো দশ টাকা পেলে পাঁচ টাকা ভগবানের রাস্তায় দান করবো খানিক পাঁচ টাকা পরে আছে পাঁচ টাকা তুলে নিয়ে বলছে ভগবান এত চালাক নিজের ভাগটা আগে কেটে নিল। দেখেন মানুষ কত বড় চতুর যে যা পাবো তার অর্ধেক দান করব এটাই তো নিয়ত দরকার কিন্তু দশ টাকা চেয়েছিল পাঁচ টাকা পেয়ে বলছে যে ভগবান এত চালাক নিজের ভাগটা আগে থেকেই কেটে নিল এরকম মানুষ আছে এমন সময় মানুষ আমি নিজের কানে শুনেছি মানুষ বলছে এবছরে তো আল্লাহ কি ওষুধ দাঁড় দিতে হবে না কি তোমার সাড়ে সাতশো কেজি না হলে ওষুধ দিতে হবে না তোমার যে ভালো জমিগুলো আছে তাতেই তো সাড়ে কেজি হবে আর যে জমিগুলিতে ধান নষ্ট হয়ে গেছে বানের ফলে ঠিক আছে তোমার ওষুধ কম হবে নাকি বানে ধান নষ্ট হয়েছে বলে তুমি মোটেই দেবে না যখন নিয়ামত আসে তখন ওয়াদা ভুলে যায় আল্লাহ অন্য এক আয় বলছেন ওরাই তোমরা যাদেরকে দান করার জন্য আল্লাহর পথে খরচ করার জন্য আহ্বান করা হয় তোমাদের মধ্যে আছে যারা করে করে। কিন্তু যে বখিলি করে সে আসলে নিজের জন্যই বখিলি করে বকিলি করলে তার ক্ষতিকার তোমার নিজের তুমি যদি দান করো নিজের জন্য করবে তোমার যে দান করবে সেটা করবে নিজের জন্যই করবে নিজের বালাই এর যে একুল ইবনে আদম মালি মালি আদম বলে মাল এটা আমার মাল ঘর বাড়ি আমার মাল জমি আমার মাল টাকা আমার মাল সোনা আমার মাল কিন্তু আদম হালমিন যা তুমি খেয়েছ সেটা তোমার মাল যা জমা করলে সেটাই আসল মাল আর যেটা তুমি বখিলি করলে কারণ্য করলে জমা রাখলে সেটা কিন্তু তোমার ওয়ারেস রাখাবে সেটা তোমার মাল না সেটা তোমার ওয়ারেস রাখাবে অথবা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অথবা চোখে নিয়ে চলে যাবে সেসবেন তা বর্ধিত আকারে পাবেন কিন্তু বকিল ডা মানে না কমাই যে বকিল করবে কার করবে সে নিজের জন্য করবে আল্লা হচ্ছেন অনীকে পলকে পদে পদে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আল্লাহর রহমতের মুখাপেক্ষী রাখ আর যদি তোমরা মক ফিরিয়ে নাও তাহলে তারা আল্লাহ চাইলে পরে এমন এক জাতিকে নিয়ে আসবেন যে তোমাদের মতো বখিল হবে না তারা আল্লাহর আশায় দান করবে প্রিয় দর্শক মন্ডলী আশা করি নসিহত আপনাদেরকে ভালো লাগবে এবং প্রতি আপনি আমল করবেন এই আশা রেখে সহজ করে দিয়েছেন দিনকে যখন আপনার গোসল ফরজ হয়ে যায় এবং অতিরিক্ত আরকি ঠান্ডার কারণে আপনি গোসল করতে দায় হয় সেখানে তরম্বন করলে হবে কিন্তু গোসল করা কষ্ট হলো উজু করার সমর্থ আছে না পানি স্পর্শই করা যাবে না তাহলে আপনি উজু গোসল উভয়ের জন্য কি করুন তাই করুন আল্লাহ দিন বড় সহজ আসসালাম আমার প্রশ্ন হলো যে আমি যদি চুক্তি করা যে আল্লাহ যদি তুমি আমার আব্বাকে ভালো করে দাও তাহলে আমি তোমার রাস্তায় দুটো রোজা রাখবো তাই না চুক্তি হলো কি না আল্লাহর সঙ্গে চুক্তি হলো তার মানে যদি নজরে উপকার কিছুই হয় না বকিলের কাছ থেকে মাল বের করে নেওয়া হয় বুঝতে পাচ্ছেন। বাকি থাকলো চুক্তিহীন নজর যাতে কোনো চুক্তি নেই সেটাও মাকর না নজর বানলে যে জিনিস আমি আল্লাহ রাস্তায় নজর মারলাম দুটো রোজা রাখব। এই দুটো রোজা রাখা আপনার জন্য কি হয়ে যাবে ওয়াজব হয়ে যাবে এই এটা মাত্র এটা ঠিক না নজর একটা ইবাদত ঠিকই যখন কেউ মানবে তা পালন করা এই জন্য এই নজর অন্যের নামে নামে মানা যাবে না যেহেতু তারা নজর পুরা করে তার মানে কি নজর পুরা করা হাদিসে আছে সে কথা আল্লাহ ফালিহু যে ব্যক্তি নজর মানবে যে সে আল্লাহর কোন আনুগত্য করবে সেজন্য তা করে আর যদি কেউ নজর মানে আমি আল্লাহ না করে নজর নজর মানে মানে কোন জায়গায় গিয়ে বলে বাবা অমক আমি যদি সৌদি আরবের ভিসা পাই তাহলে আমি তোমাকে এই দেবো তাহলে ভিসা পাওয়ার পর সেই বাবার নজর পালন করা হারাম বুঝতে পারলেন ওটা হচ্ছে সিরকি নজর সুতরাং আমাদেরকে সব দিক খেয়াল করে চলতে হবে তৌফিক দেন্লাহ নবীন মোহাম্মদুল্লাহাত